বাংলার সম্মানিত যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দোয়া করি আল্লাহ রবাহিনের আসরে পরের এই ঘটনার সাথে আমাদের মন ও মস্তিষ্ককে এমনভাবে জড়িয়ে দিন যেন আমরা সেখান কিছু আলো নিয়ে ঘুরে ফিরতে পারি শুধু দর্শক আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ঈসা আলি ইসলাম এর চতুর্থ আসমানে উঠার ঘটনা সত্যিই কি ঈসা আল ইসলামকে শলিবুদ্ধ করা হয়েছিল নাকি তাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছিলেন বিতর্ক কিন্তু পরাণ কি আর এই পর্বে যে সমস্ত অতিথিবৃন্দ চলুন আলম শেখ হাসান এবং আমার ডানে উপদিষ্ট আছেন আরেক তরুণ আলম শেখ আহমদুল সমানিতে সুদী আপনাদের সাথে রয়েছি খুদেই ও কিঞ্চন হারুন হোসেন বলছিলাম আমরা আলোচনা করব এমন এক ঐতিহাসিক ঘটনা করিম তার জবাব কি প্রথমে এই ঘটনাটি আমরা জি আপনি যে ঘটনাটির প্রতি ইঙ্গিত করছেন এটি কোরআনে করিম আল্লাহাসুরায় একশো সাতান্ন নম্বর আয়াত আলোচনা করেছেন আর বিভিন্ন জায়গায় এর বিভিন্ন অংশ নিয়ে আল্লাহ তার আলোচনা করেছেন ঘটনাটি ছিল ইসা কেন্দ্র করে আর ঘটনার ফলনায়কের ভূমিকা ছিল পৃথিবীর আলোচিত জাতি বন ইসরায়েলের কিছু লোক ইহুদি ইহুদিহ ইহুদি তথা বন ইসরালের কিছু লোক এই ঘটনার সূত্রপাত করার আগে যে ভূমিকাটি আমাদের অন্তত সংক্ষেপে জানা দরকার সেটি হলো এই বনি ইসরায়েলদের দুঃস্বভাবগুলোর মধ্যে থেকে অন্যতম একটি ছিল তারা নবীগণকে হত্যা করত। আল্লাহ তালা কারিমের বিভিন্ন জায়গায় সেটি ইঙ্গিত করেছেন ওকাতলি হিমুল আম্বিয়া তারা নবীগণকে হত্যা করার কারণে এবং বিভিন্ন অন্যায়ের কারণে তারা আল্লাহর অভিশাপ তারা পেয়েছিল তো এই বন ইসরায়েলদের নবী হত্যার যে একটি চিরাচরিতদের ওদের ছিল এর ভিতরে অতিরিক্ত মাত্রা যোগ হয়েছে ঈসা আলাহিসুয়া কিছু বিশেষ মহাজা এবং অলৌকিকত্বের কারণে মুফাসিনকরাম লেখেন একেতরা হিংসা ওদের ভিতরে খুব বেশি ছিল দ্বিতীয়ত যখন ঈসা আলাহসালুসালামের একটি অন্যতম মহাজেজা ছিল তিনি মাসিহ ছিলেন আমরা অনেকেই শুনে থাকি শব্দটি ঈসা মাসিহ মাসিহি শব্দের অর্থ হল যিনি হাত বুলিয়ে থাকেন তার একটি অন্যতম অলৌকিক মজেজা ছিল যে তিনি কোনো অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলালে তিনি দৃষ্টিশক্তি ফিরে পেতেন কোনো হয়ে যেত অনেক পাখি কীর্তিমি করা সেখানে ফুটকা দিলে আল্লাহর হুকুমে এগুলো হতো তো তার এ সমস্ত অলৌকিকতা দেখে বন ইসরা ভিতরে আরও হিংসা বেশি জাগ্রত হলো তারা কীভাবে হজরত ইসা আলা সালসাল্লামকে ঠেকানো যায় তার নানা পরিকল্পনা তারা নিরতাবগুলোতে আসছে তার বিরুদ্ধে তারা নানা পরিকল্পনা আঁটে এবং নানাভাবে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে পরিশেষে একটি পর্যায়ে এসে তারা সিদ্ধান্ত নিল যে এই লোকটিকে হত্যা করতে হবে অন্যান্য নবী কি যেরকম তারা হত্যা করেছে এবং সেই প্ল্যান অনুযায়ী তারা এক বর্ণনা আসছে যে দামেশকের এক বাদশাহ যিনি মুশ্রিক ছিলেন এবং যার কাম ছিল তারকা পূজা করা তাকে উৎসাহিত করলো যে এই লোকটি বায়তুল মোকাদ্দাস এরিয়াতে প্রভাব বিস্তার করছে একে হত্যা করতে হবে তো তখন সে তার বায়তুল মোকাদ্দাস এলাকার যে প্রতিনিধি ছিল তাকে দায়িত্ব দিল এই দুঃসাহসিক কাজ এবং এই জঘন্য কাজটি সম্পাদনের জন্য তখন সে ইয়াহুদিদের মধ্য থেকে যে সমস্ত লোকেরা ইসামের এই শত্রুতা করছিল পিছন থেকে তাদেরকে সঙ্গে নিয়ে ঈসা ইসলামের বাড়ির দিকে রওনা হলেন রওনা হয়ে বাইটিকে ঘ করলেন তাকে হত্যা করার জন্য এদিকে আল্লাহ করে বিষয়টি তাদের জন্য বিভ্রান্ত করে তাদেরকে তুলে ধরা হয়েছে তারা বিভ্রান্ত হয়ে গেছিল এই বিষয়ে আল্লাহ বললেন সুবী হালাহ সাধারণ যারা তারা মনে তিনি মারা গেছেন কিন্তু এটি আসছে ঠিকই যে অনেকে তারা জানতেন যে আল্লাহ তাকে রক্ষা করেছেন যে তারা যে ধারণা করতো সেই ধারণা পরিণত হলো লাখ আল্লাহ এখন শুরু করেন আপনি এই গণবর্তি আলোচনা জি তো এখানে তো এটা আমাদের বিশ্বাস যে আসলে ঈশা আলাহিসাল্লাম তিনি নিহত হননি ঈশা আল্লাহ সালামের ব্যাপারে তিনি মানুষের সাথে কথা বলবেন একেবারে আবার ৪০ পরবর্তী বয়সে কাহান সাধারণত ৪০ পরবর্তী বয়স হলে উনি যখন জান থেকে আবার আসমান থেকে আসবেন এটা ওনার জন্মের এর সাথে আল্লাহ এটা ইঙ্গিত করে নিয়েছেন এখানে তিনি যে মারা যান তিনি যে মারা যান নাই এখান থেকে এটা তারা যেটা বলতে চাচ্ছে তারা ইয়াহুদিদের ষড়যন্ত্রে তারা বিভ্রান্তি হচ্ছে কারণ হচ্ছে আমি বলি যে তারা যে বলছে যে হত্যা করছে এতে করে ইসার ইসলামকে আল্লাহ মানে এটা কেমন আল্লাহ যাকে মানুষ হত্যা করতে পারে এটা কেমন বিষয় এটা একটা যুক্তি মানে জায়গা প্রশ্নটা সুন্দর উত্তর আছে সেটি হলো এই বৈধ করার জন্য একটি কথা বলে থাকে তিনি তার জীবন আত্মত্যাগের মাধ্যমে তার যত অনুসারে আসবে কি আমার পর্যন্ত এবং অনেক মুসলিমকে এভাবে বিভ্রান্ত করে তারা আজকাল যে সবাই অনুসরণ করবে ধারণা নিয়ে এসে মানে বোঝাতে চায় যে আর মানে কোন প্রকার ওদের বাসায় যাবো ওটি লাগবে না তোমরা যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে এই ধর্মের প্রতি বিশ্বাস করলেই আর খ্রিস্টানরা হয়েছে বাহাত্তর দলে বিভক্তি এই বিভক্তির ভিতর দিয়েই নবীর শিক্ষা থেকে বিভ্রান্ত হয়ে একদল ওনাকে আল্লাহ বলেছে ইবনুল্লাহ বলেছে তিনজনের একজন বলেছে তো মূল সর্বনাশটা ওদের করেছে কিন্তু ইহুদিরা ইহুদিরা পৃথিবীর প্রটোকল সেখানে কিন্তু গোটা বিশ্ববিপর্যের শখ ওদের ওই প্রটোকল আছে যে প্রটকল গুলি এটা তারা খুব সংগোপনে ওদের তিনশো সাড়ে বুদ্ধিজীবীরা মিলে কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন কে রাখবেনি কোরআন শুধুমাত্র মোমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন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 धिकार दायित्व सत्यता बोले देख सत्यमोचन आज रत नुन सम्प्रचार सकाल साढ़े सात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 शांतिल व्मानित सदी दर्शक बिरतर पोर्न अपना शिक्षामूल अनुष्ठान स्वागत जाना जी यूदीरा षड़ो ঈষা আর ইসলামকে হত্যার জন্য আল্লাহর ঈশাকে নিলেন আর খ্রিস্টানরা এই হুদযন্ত্রের জালে হয়ে ছড়িয়ে তারা এটাকে তাদের দিকে পজিটিভ পয়েন্ট আকারে দাঁড় করাবার জন্য কৌশল করল যে আল্লাহর পুত্র বানিয়ে দিল আর পুত্র এ রক্তের বিনিময়ে কি করলেন সকলকে ক্ষমা করে দিলেন যেটা বলতেছিলেন যে এই যে বাহাত্তর দলে বিভক্ত হয়েছে এরা ইহুদিদের চরিত্রটা আমাদের নবীলামের পরে আব্দুলি মুসলিম হয়ে ঠিকমদের আব্দুল তারা হজরত আলীকে ইলা বানিয়ে আল্লাহ বানিয়ে তো পূজা শুরু করেছিল পরে তাদের একদলকে হজরত আলী আগুন আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছিলেন পরে সাবা পালিয়ে গেছে পৃথিবীর যত ধর্ম নষ্ট করা হয়েছে বিভ্রান্তি গুলি এটা কিন্তু ওই পলিশের পরিকল্পনায় ইহুদিরা এটা করেছে তো ইসারা সালাম সম্পর্কে যেটা আল্লাহ তালা তার কোরআনে আমাদেরকে আকিদা যেটা গ্রহণ করতে বলেছেন বা যেটা তিনি ব্যক্ত করেছেন সেটা শেখ বলেছেন তো সেখানে যেমন শব্দ আবার সুরে আনফালে নয় আল্লাহ যেখানে কৌশলের পাট নেন সেখানে আল্লাহ পরাস্তা হওয়ার ওরা চোখ নিয়ে ব্যস্ত সুন্দর মতো বেরিয়ে তিনি সাউর গুহায় গিয়ে তিন দিন হিজরতের ঘটনা যেটা এখানেও আল্লাহ তালা সিদ্ধান্ত বিজয়ী হয়েছে নবীকে তারা হত্যা করতে পারেনি ঠিক সেই আমি তোমাকে নিদ্রার মৃত্যু দেবো যেটা দুই প্রকার একটা হলো উদ মৃত্যু হয়ে গেছে আর একটা হলো পাঠিয়ে নিয়ে চলে গেছেন এখানে মোতা সবচেয়ে যেটা বিশুদ্ধ অনুবাদ সেটা হলো নওম এটা নিদ্রার জিদ নিদ্রার আবেশে তাকে নিয়ে গেছিলেন তো আমি তোমাকে আমার কাছে নিয়ে তাদেরকে কাপড়দের উপরে আমি রাখবো তো ইসালের অনুসারী কারা সবচেয়ে এই তো কারণ উনি যেসব আদর্শ রেখে গেছেন ইসলাম যে তরিকা রেখে গেছেন যে মানে এর উন্নত আল্লাহ রবীলিনের ভিতর দিয়ে সুতরাং যদি প্রকৃতপক্ষে যদি নবী ও রসুল ধারাবাহিকায় যদি বিজয়ী থাকবে যারা তাদের কোন ক্ষতি করতে পারবে না বিশ্বাস করি ঈশা করে দেখা করেছেন উনি এবং আসবেন যুদ্ধ করবেন এবং যখন আবিষ্কার হবে আমাদের যে বিশ্বাস ঈসা আলাই আবার আসবেন কেহমতের আগে মুসলমানদের নেতৃত্ব গ্রহণ করবেন দাজ হত্যা করবেন ইয়াহুদির এখন এক ষড়যন্ত্র চালাচ্ছে সেটা হচ্ছে আলোচনা তো আমাদের বেশি সময় পাবো না সব সময় আলোচনা সেখানে আমরা বলতে পারি যে কিভাবে কোথায় আসবেন প্রান্তে তিনি ছাদের উপরে নামবেন ফেরেস্তার কাদের ভর করে তখন আসরের টাইম হবে ইমাম মাহারি তখন সালাতের একামত হয়ে যাবে যখন উনি আসছেন সংবাদ হবে তখন সে তৈরি করে ওনাকে ছাদ থেকে মহাদি বলবেন আপনি আল্লাহাম নবীর ইমামত করেছেন নবীজির পিছনে রেখে উনি ইমামত করেছিলেন তো এটাই ইমতের জন্য একটা বিরাট সম্মান তো উনি আসবেন তখনই যখন দায় বেরিয়েছে এটা সংবাদ সত্য সত্য সংবাদে প্রচার হয়ে যাবে এবং এই নিঃশ্বাস যে কাঁপের গায়ে লাগবে ইয়াজুব মেল লবণ যেমন গলে যায় পানি লাগলে ওনার নিঃশ্বাসে এমন রাসায়নিক অস্ত্র মানে এখন তো অত্যাধুনিক অস্ত্র বেরিয়েছে তো আধুনিক যুগে মানুষ এসব অস্বাস্থ্য পরিচিত সবাইকে সেটা তো আর সেটা পরিকল্পিত করবেন কিন্তু নিঃশ্বাসটা এরকম যুদ্ধের ময়দানে গায়ে লাগলেই সে লবণের মতো গলে যাবে দার্জালের গায়ে যখন ওনার নিঃশ্বাস লেগে সে গলতে শুরু করবে তো সেখানে দৌড়ে পালাবে পালিয়ে গিয়ে দা লুদ এখন লিদ্দা বিমানবন্দর আছে একটা কূপ থাকবে দার্জাল গিয়ে ওই কুপে ঝাঁপ দেবে পরে ইসারা সাল্লাম বল্লম মেরে তাকে গলতে দিবেন না কারণ সে তো মাহবুদাবি করেছে তো ওর লাশটা দেখাইতে হবে উনি বল্লম মেরে কে হত্যা করে তারপর সবাইকে দেখা যাবে কিভাবে তাহলে ইসারা সাল্লামের ব্যাপারে যে একদল খ্রিস্টানরা কয়ে উনি কাউকে মারেন নাই হত্যা করেন্লার হুকুম হলে চাকুশালা ভ্রমণ করে দেবেন কিছু কান শুধু অপেক্ষার বাকি হবে এটা হলো ওদের অতি সাধু হয়ে যাওয়ার একটা প্রবণতা যেটা বুহারী হাদিস স্পষ্ট বলেছেন তরুণী নিজেদেরকে যদি তারা প্রমাণ করে এটাকে মিথ্যে প্রমাণ করবে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ কোন মুসলিমরা লাগাই সব খ্রিস্টানরা যেখানে ইসা নিঃশ্বাসের লাখ লাখ কাপের নিহত হবে সেখানে মোহাম্মদ হাতে তো একটা কাপের একটা কাপের মারা গিয়েছিল শুধু যে তাকে হত্যা করার জন্য এসেছিল আর ইসার আহ সাল্লাম তো নিঃশ্বাসের লাখ লাখ মানুষ নিহত হবে যেখানে নির্যাতিত হচ্ছে আমরা খুঁজবো মুসলিম বা অন্য কোন দুর্বল জাতি মুসলিমরা নির্যাতনকারীর লেভেলে এখন অন্তত নাই না যুগে যুগে সেব্রাহ কত্যা করতে চেয়েছিল ফেরাহ মুসা আসলামকে হত্যা করতে চেয়েছিল ইসাল ইসলামকে ইহুদির হত্যা করতে চেয়েছিল আমাদের আদর্শ যেখানে প্রতিশ্রুতি থাকবে ওইটাই জীবন মৃত্যুর সন্দিক্ষে তারা প্রত্যেকের একটা হাদিস হাদিস রয়েছে যে খ্রিস্টান ইসাই মুসলমান এই যে বাংলাদেশে যেটা আমরা শুনতেছি ইসাই মুসলমান ইসা আলাহ সাল্লাম এসে খাঁটি মুসলমান মানাবে সবাইকে আল্লাহ নবী আসবেন ভবিষ্যৎ বাণী শুনেছিলাম আগে ওই হাদিসটা যেটা এসছে যে ওই যুগে বিশ্বের সকল জাতি গ্রহণ করে ধন্যবাদ আপনি যেতে হচ্ছে কিন্তু শুনি শুনবো না কেন এত তত্ত্ববহুল কথা শুধু দর্শক যেতে হচ্ছে আমাদেরকে আজ আর সময় নেই কিন্তু বলবো আল্লাহরুল্লাহ আলমিন যা বলেছেন তাই সত্য ঈসা আল ইসলামকে আল্লাহর বলে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন এবং নবী মোহাম্মদ সাল্ল আলিউসাল্লাম খ্রিস্টানদের জবাবে যেটি বলেছেন যে আল্লাহর নবীকে বিশ্বাস করলে অবশ্যই আল্লাহর আরেক নবী ঈসা আল ইসলামকে আল্লাহর বান্দা হিসাবেই স্বীকৃতি দিতে হবে তবেই জান্ন পাওয়া যাবে নতুবা যারা আল্লাহর এই বান্দা ঈসাকে উলুহিয়তের আসনে বসিয়ে দিয়ে তারা তিত্ত্ববাদের গান গাইবে তাদের এই গানটি হচ্ছে সম্পূর্ণ বাউতাবাদী এবং অবান্তর অসংলগ্ন মিথ্যাচার বই আর কিছু নয় তাই আসুন আল্লাহর সেই নির্দেশের প্রতি ইমান এনে আমরা সত্যিকার তহফিদবাদী হই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌহিদ দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও বারাকাত ए और थेर शाठीक ब्याबुहर करा हो ले परोकले एर पुरी पूर्णू प्रतिदन पावा चाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिम्मा रजकनाकुम मिन कबल अन याथिया योमुल्ला बैउं फीही वला खुल्प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 जकतात दान अर्थ पाठातेउ बिंग टी एच पार्क উড তিন শূন্য শূন্য শূন্য আট তিন সুইফ্ট বিআইসি খেউ এ আর এ ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট মানবতার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 क्यों इसलम दिए भलो आचरण जोर बोझार जन्खु चरित्र गठने इसलम कल रे आठ टे पुन सम्प्रचार सकाल सारे टेटी